মানবতা সমাধানো আল্লাহ রিয়া আল্লাহ রিয়্লা লা محمد رسول الله محمد رسول الله ارجو رضاك يا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين আলিহি ওয়া সাহবিহি আজমাঈন আমি বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এ বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের ধারাবাহিক আলোচনা অবগতির জন্য অপেক্ষমান রয়েছেন তাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা এ বিষয়ের আলোকে অনেকগুলো পর্বভিত্তিক আলোচনা আপনাদের সামনে ইতিমধ্যেই উপস্থাপন করেছি আমরা সন্না এ আলোচনা পর্বে এসে যে ব্যাপারে আকিদা পোষণ করা আমাদের অতীব জরুরি আর সন্না কী নেবী জীবনের প্রত্যেকটি পরতে পরতে জীবন থেকে শুরু করে একেবারে তার জীবনের শেষ পর্যন্ত বিভিন্ন স্তরে আমরা যে সমস্ত সন্ন্যার সমাহার দেখতে পাই যেগুলা অনুসরণের মাধ্যমেই একজন মানুষ তার সার্বিক জীবন সুসমামণ্ডিত করতে পারে পরকালীন জীবনের মুক্তির জন্য সে নিজেকে তৈরি করতে পারে এজন্যই আজকে আমরা এ পর্বগুলি আপনাদের সামনে আলোচনায় আনছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এ পর্যায়ে নবী করিম সাল্লাই আলি আসাল্লামের পারিবারিক জীবন কত মধুময় ছিল সেখানে সন্ন্যার কি কী সমাহার আমরা দেখতে পাই এগুলা নিয়েই আজকে আমাদের এ এবং এই জ্ঞান গর্ভ পর্বটি আলোচনার জন্য যারা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের পরিচয় সর্বপ্রথম আপনাদের বলে দিচ্ছি এসেছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার এবং শেখ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আসুন নেবী জীবনের আদর্শ পারিবারিক জীবনে তিনি কেমন একজন পরিবারের নেতা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন আসলে তাকে শ্রেষ্ঠ আদর্শের প্রতীক হিসাবে ঘোষণা দিয়েছেন আর রাসুল সাল্লাহ আলি হুসাল্লাম যে দিন নিয়ে এসেছেন সে দিন সেই ইসলাম কোনো দিকে সীমাবদ্ধ নয় বরং গোটা মানব জীবন তার যে কোনো সাইডেই হোক না কেন ইসলাম সকল দিকগুলি সকল সাইডগুলিকে পরিপূর্ণ করে দিয়েছে এজন্য জন্য রাসুল সাল্লাহ আলি হুসাল্লামের আদর্শ যখন আমরা দেখব ব্যক্তিগত বলুন পারিবারিক বলুন সামাজিক বলুন রাষ্ট্রীয় বলুন সকল দিকগুলি আলহামদুলিল্লাহ তিনি যেন পরিপূর্ণ আদর্শ আমাদের জন্য রেখে গেছেন পারিবারিক জীবনে রাসুলসাল আলী হুসাল্লাম তিনি নিজেই বর্ণনা দিয়েছেন যে সেই ব্যক্তি হল উত্তম যে তার পরিবারের কাছে উত্তম যিনি এই কথা বলেছেন যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম নিজের এই সুন্দর আদর্শ দিয়ে মানে এক কথায় সমগ্র পারিবারিক জীবনের একটা চিত্র এঁকে দিলেন চিত্রটাকে ফুটিয়ে তুলেছেন কোনো ব্যক্তি যখন এই ধরনের হওয়ার চেষ্টা করবে পারিবারিক ক্ষেত্রে সে কোনোভাবেই কখনো অপূর্ণ রাখতে পারেন মহাব্বাতের উপরে মূলত ভালোবাসার উপরে আল্লাহনে কুম্মা রোমের একুশ নম্বর আয়াতে যে আল্লাহ তোমাদের ভেতর থেকে তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন আর তোমাদের মাঝে তিনি সৃষ্টি করেছেন প্রেম প্রীতি দয়া মায়া সারা বিশ্বের যে পরিবার যে পরিবারকে বঞ্চিত করে চলে গেছে রাস্তাঘাটে অবৈধ খাতে পরিবারের স্বামী স্ত্রীর যেটা সম্পর্ক ছিল সেটা এখন প্রায় নাই বললে চলে ইল্লা সাহা আল্লাহ যারা ইমানদার তাদের পরিবার ছাড়া তো নবীজির এই দিকটা আমরা যদি দেখি দেখেন এবং তার সাথে সম্পর্কে যদি আমরা দেখি পৃথিবীর কম স্বামীরাই স্ত্রীর কাছে মর্যাদা পায় কিন্তু ওর প্রথম যে ঘটনা ঘটলো আর নবীজি বললেন জাম মিলিনী জাম্মেলুনি আমাকে একটু চাদর মুড়িয়ে দাও চাদর মুড়িয়ে দাও আপনার মতো এমন মহান ব্যক্তিকে পশ্চিম কালেও আল্লাহ লাঞ্ছিত করবেন না কিন্তু যেহেতু কোনো উন্মেষ ঘটেনি না তিনি নবী স্বামীকে কিন্তু চিন্তা মাের তো মা খিজাকে যত আমি ঈর্ষা করেছি পৃথিবীর কোন নারী কে ঈর্ষা করেনি অতচ খাদিজা মৃত কারণ নবীজি কে না। তারপরে তার স্মৃতি তিনি জাগরুক রাখতেন বন্টন করে দিতেন আয়সা বলতেন যে একটা কড়াইশি মহিলা তার দাঁত সব পড়ে গিয়েছিল মানে নিজের কথা বলতেন তো নবীজি তখন বলতেন যে খাদিজা এমন ছিল এমন ছিল এমন ছিল এই যে একটা আল্লাহবাদ তার কাছ থেকে আমার কত সন্তান ছিল আমি হচ্ছে আয়সার কথাটি বলে একটু শেষ করি আমার আবদুল্লাহ একদিন ওনার মনে হলো যে নবীজির কাছে মনে হয় আমি খুব প্রিয় একটু যাচাই করি দেখি জিজ্ঞাসা করলেন মানে হাববোনাল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষটা কে নবীজি বলেন আয়েশা আমার সবচেয়ে প্রিয় মানুষ হলো আয়সা আয়সা উনি বললেন মিনার রেজাল পুরুষদের মধ্যে কে নবীজি আবুহা। আবু হা নবী সাল্লা বললেন আবু হা তো এই যে আয়সা ভালোবাসা কার সাথে নিজের স্ত্রীর সাথে পরিবারের সাথে আজকে আই লাভ ইউ সারা তোমায় ভালোবাসি সব অবৈধ সব পরিবারের বাইরে ঘরে মারামারি আল্লাহ রসুল তো বলে দিয়েছেন মানে পারিবারিক জীবনটা ভালোবাসার বন্ধনে যদি আবদ্ধ থাকে তাহলে এটা তো দুনিয়ার স্বর্গ স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা হয় এই ভালোবাসা আর হতে পারে না মানে আল্লাহ সেখানে সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে আল্লা রসুল এই যে পারিবারিক বন্ধন ছিন্ন এই যে তারপরে কথা একটু সংযুক্ত পারিবারিক সম্পর্কটা তো গভীর তখনই হবে যখন দুজনে একই চিন্তার একই আকিদার একই ইমানের একই মনের হবে এজন্য কিন্তু এই পারিবারিক বন্ধনটার যেমন বর্ণনা দিয়েছেন তেমনি আবার নির্দেশও দিয়েছেন বিয়ের আগে যেন পারিবারিক সঙ্গীটা যেন হয় যার দিনের সাথে সম্পর্ক রয়েছে শেখ হাসান হয়তো আয়সা থেকে এই বিষয়গুলো সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে যেহেতু উনি দেখেছেন এগুলো বেশি স্বামী স্ত্রীর একটা হাসি বিনিময় দিয়েই তিনি ঘরে ডুকতেন আজ আদুল্লাহা একদিন পানি খাচ্ছিলেন অত্যন্ত চমৎকার বিষয় যে আমরা আসলে ভালোবাসা শেখ বলছিলেন বারবার ভালোবাসা কোথায় নিয়ে ফেরি করছি আনহা পানি খাচ্ছিলেন মুখ লাগিয়ে খেয়েছে ওখান থেকেই রসুল করিম সাল্লাম মুখ লাগিয়ে খেতেন এই যে আয়সা মনটা তখন কেমন হয় কত রোগ জীবনে জানি স্ত্রীর আল্লাহ রসুল তো আয়সা বয়সে বিয়ে করেছিলেন ছোটদের কি গতি কি তাদের চাহিদা থাকতে পারে আল্লাহ রসুল সে এত বয়সী ষাট বছর বয়সে বা কাছাকাছি তাও সেটাও উনি বুঝেছেন যে এইরকম বয়সের মেয়েদের কি প্রয়োজন হইতে পারে খেলাধুলার জন্য আসুন আমরা অল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও এই প্রাণবন্ত ধারাবাহিকতা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন Allahu Ya Rabbi Ya Allah Asalaamu Alaikum wa Rahmatullah I'm Muhammad Hashim Wadhani And you can see PSTV Bangla He faces have a question have My question is about... My question is about... I have two questions He listens... My question is about the beard about Imam Mati. What are people believing? He answers... So number one is help of Allah. He satisfies, in the light of glorious Qur'an, an authentic hadith. If Allah helps you, believe me, you have to get successful. Catch Dr. Zakir. Then we the next call, please. To get convincing and valid answers, डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रत साढ़े सातटाए पुन सम्प्रचार सकाल साढ़े नेशे पीजीएर आलो नहीं মহান আল্লাহ রাবুল আলমিন ইসলামিক সারিয়া আমাদের বিধান আমাদের ইবাদতের সাথে সংশ্লিষ্ট এবং সেই বিধান আমাদের আহ্লাহ আল্লাহ সারিয়ার সমস্ত আইন প্রণয়ন করেছেন সমগ্র বিশ্বের কল্যাণের জন্য মানুষের কল্যাণের কত কার্যকরী ভাবে ইসলামের অপূর্ব আইন সমূহ সমস্ত মানবতাকে আলোকিত করে ইসলামী সারিয়ার মহান লক্ষ্য ও উদ্দেশ্য পরবর্তী বাংলায় শ্রোতা बिरतिकालीन समय संगे थनेक्यब आसन हमारे जो विषयटी आलोकपात करबी जीवन सन्न कमन छो व्यक्ति जीवने परिवारिक जीवने से समस्त सन्नाम आदर्श नमूनागलो आज के खुटे खुटे अपन सामने पेश करार अर्थ ही हेरा जान অনুসরণীয় বিষয় মনে করি এবং অনুসরণের মাধ্যমে তার পারিবারিক পর্যায়ে ক্রিটিক্যাল বিষয় পর্যন্ত তিনি লক্ষ্য রেখেছেন তিনি বয়সের ছোট ছিলেন আবার এটা নিয়ে আবার সমস্যা হইতে পারে বিবাহ যে এখানে নবোত আছে আমাদের এই জায়গায়ও রসুল সাল্লাহ আলহিউর দেয়া আদর্শ সন্না দেখতে হবে আমাদের কাফেরদের সুন্না দেখে তো লাভ নেই লাভ নেই যে মুসলিম হলে আমাকে অবশ্যই এই জায়গায় রসুল সোল্লা আলহিউমের সন্নাকে প্রাধান্য দিতে হবে এবং এটা যুক্তি নির্ভর বিষয়তাও দেখা যায় যেটা বলছিলাম খেলাধুলার অভিযোগ আল্লাহ রসুল নিজে নিয়ে আসতেন অনেক সময় আল্লাহ রসুল এসে দেখতেন যে বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে খেলতেছেন তার সমবয়সীদেরকে রসুল সাহা ঘরে ঢুকলে তারা পালিয়ে যেত আল্লাহ রসুল আরো ফিরিয়ে নিয়ে আসতেন বাধা দিতেন দেখলেন যে আয়সার কাছে মেয়েরা কিশোরী মেয়েরা আছে তারা একটু ওই যুদ্ধের গান এগুলি গাচ্ছে আবুকর তো এসে আমাকে একদম হুমকি দিলেন এটা ঈদের দিনের ঘটনা ছিল তো নবীজি সাহিত্য অবস্থা ছিলেন ক্ষেত্রে আমরা দেখি আনন্দ আনন্দ উদযাপন গুলো আমরা নিজেরা নিজেরাই করতে থাকি কোথাও বেড়াতে গেলে কোথাও দাওয়াতে গেলে স্ত্রী যে আমার সাথে আমার জীবন সঙ্গী তারও যে একটা আনন্দের ব্যাপার আছে রসুল থেকে আমাদের আদর্শটা কি যে এক সাহাবি রাজি আল্লাহ তাহন হজরত রসুল করিম সলাল্লা আলি সাল্লামের কাছে দাওয়াত নিয়ে আসছেন ইয়া রসুল আল্লাহ আপনি আজকে আমার বাসায় খাবেন আমার বাড়িতে খাবেন হজরত রসুল করিম সলাল্লাহি সাল্লাম জিজ্ঞেস করলেন আয়েশা সাথে আয়েশাকে নিব না। মানে কত অকৃত্রিম সাহাবা একরামের সাথে রসুল ছিলেন সলাল্লাহ আলি সাল্লাম তো ওই সাহাবিও ওইরকম তিনি আমাদের মতো ওই মুখে একটা ভেতর আর একটা যে মৌলভী মানুষ আসছি দাওয়াত দিতে আবার বিবেকেও নিতে চায় সাহাবি কিন্তু ওইরকম না তিনারাও রসুলের সাথে ওইরকম অকৃত্রিম ছিলেন সাল্ল আলিয়াল্লাম তো ওই সাহাবি বললেন ইয়া আল্লাহ না আপনি একাই যাবেন হাজরত রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম না একা গেলে আমি যাব না ফিরিয়ে দিলেন সাহাবি চলে গেলেন আবারও আসলেন এসে বললেন ইয়া রসুল আজকে আমার ঘরে আপনাকে যেতে হবে আবারও রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম একই কথা বললেন আয়েসে তোমা আমার সাথে যাবে কিনা। ওই সাহাবি আবারও বললেন যে না আপনি একা আবার রসুল সাল্লি সাল্লাম তাকে ফিরিয়ে দিলেন তাই ইদান তাইলে যাব না যখন তৃতীয়বার আবার সাহাবি ঘরে গিয়ে একটু ব্যবস্থা করলেন যে দেখা যায় রসুল সাল্লা আলয়াল্লাম একা আসছেন না তখন তিনি আবার ঘরে গিয়ে একটু ব্যবস্থা করে আবার এসে বললেন ধাওয়াত দেওয়ার পর হজরত রসুলসল্লা সাল্লাম যখন জিজ্ঞেস করলেন আয়সা তুমি আই আয়সা যাবে অনুমোদন যখন হলো তখন রসুল করিম সাল্লাহিম তাকেও আনন্দ উদযাপনের সুযোগ দেওয়া এই যে একটা অভিযোগ করা হয় যে নারীদেরকে আমরা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখি বন্ধ করে রাখি আসলে ওই বিষয়টা কি বেহাইয়ার মতো তাকে বাইরে নেওয়ার জন্য তো আমরা বুঝি সফরে তিনি তার স্ত্রীগণকে একজন আয়সা সাথে নিয়ে বেরিয়ে গেছেন দুই টার্ম আল্লাহ রসুলের সাথে মানে খেলা হয়েছে রাত্রি বেলা অবশ্য পরে মানুষের প্রদর্শনীর ভিতরে না পরে আবার দৌড় প্রতিযোগিতা আল্লাহ হয়ে গেল আগের পরাজয়ের বদলে আয়সা নবীজি পিছনে দাঁড়ালেন একবারে আয়সা বলছেন আমার গন্ডদেশ গণ্ডদরে উনি আমাকে পর্দা করেছেন আমি ওই অবস্থায় খেলাটা দেখেছি দেখতে দেখতে অনেকক্ষণ পরে যখন নবীজি বললেন হাসবুক হয়েছে তোমরা বুঝে না খেলা দেখিয়েছে আড়াল করে পারিবারিক কাজেও তিনি কত সহযোগিতা দিতেন যেটি সৈবেন আমরা ঘরের মধ্যে যখন অবস্থান করি আমরা দেখি যে ঘরের মানুষরা আমার কারণে কোন কষ্ট পাচ্ছেন কিনা রাতে দিনে আমার যে কোনো আচরণ আমাদের কোনো খোঁজখবর নাই অথচ রসুল করিম সাল্লা আলাইসালাম সম্পর্কে আসালাদুল্লাহনা যে রসুল সাল্লাহাম শুয়ে আছেন আমার পাশে তাহাজ রসুল সাল্লাম চাদর উঠাইছেন যেন আমি ট্যার না পাই জুতো পরছেন যেন যাতে না ভেঙে যায় না ভেঙে যায় দরজা খোলছেন যেন আমি টেন না পাই এই তিনটা কথা অথচ আমরা পাশের মানুষটার ঘুম নষ্ট হলো কি হলো না লাইট জ্বালার ক্ষেত্রে বা যে কোনো বিষয়েই একটু চিন্তা করিনি অথচ রসুল করিম সাল্লা আলি সাল্লাম এই পারিবারিক জীবনে ঘরোয়া জীবনে নিজের পাশের মানুষটার যেন মাত্র কষ্ট না হয় তিনি এইভাবে নফল এবাদতগুলো আমরা হলে কী করতাম যে আমি আবাদত করতে উঠি এমন একটা ভাব নিয়ে উঠি যে যেন তারও ঘুম ভেঙে যায় সেও উঠুক আসলে নফল এবাদতের ক্ষেত্রে রসুল করিম সাল্লি সাল্লাম কাউকে চাপ প্রয়োগও করেন নাই এটা একটা বিষয় অনেক ক্ষেত্রে আমরা দেখি উৎসাহিত করেছেন ভাবে। কিন্তু আয়সা রাদুল্লাহ তালাহনার বর্ণনা যা আমাদের যেন ঘুম নষ্ট না হয় রসুলি করিম সল্লাহ আলী আসাল্লাম ওইভাবে করতেন অথচ আজকের এই দুনিয়ায় বহু দিন পর সেই আপনার দুই হাজার আমরা দেখলাম ভারতের যুগগুরু রামদেবের আস্থানায় যখন রাতের অন্ধকারে পুলিশ হামলা করল দিল্লির পুলিশ তখন যখন মামলা হলো সেই মামলায় দিল্লির সুপ্রিম কোর্ট রায় দিল এস কে চৌহান যে বিচারপতি ছিলেন তিনি রায় দিলেন যে ঘুম মানুষের মৌলিক অধিকার আল্লাহ আকবর যে রায়টা আসলো পনেরোশো বছর প্রায় পর সেই রায়ের বাস্তবায়ন সেটা কার্যত দেখিয়েছেন পার্থক্যটা অন্যদের সাথে এই জায়গাতেই যে অন্যরা শুধু বিধান করা পর্যন্তই ক্ষান্ত থাকে নিজের জীবনে বাস্তবায়নের কোন খবর থাকে না আর আমার রসুল সাল্লাম আগে নিজের জীবনে একটা কাজ বাস্তবায়ন করেছেন সেটা হল পারিবারিক ক্ষেত্রে অনেক সময় তো অনেক মুসলিমের একাধিক স্ত্রীও থাকতে পারে আল্লাহ রসুল্লাহ সকাল হলেই কার কি পারিবারিক জীবন কত মধুময় এবং কত শিক্ষণীয় একটি বিষয় হিসাবে উদ্ভাসিত সেটা আমরা আজকে আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর আলোচনা থেকে উপলব্ধি করতে পারি আমরাও যদি আমাদের পারিবারিক জীবনকে মধুময় করে তুলতে চাই আমরা যদি উপভোগ্য করে তুলতে চাই এবং জান্নাতি জীবন হিসাবে গঠন করতে চাই তাহলে আসুন সব আদর্শের দিক থেকে মুখ ফিরিয়ে নেহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শের দিকে আমরা প্রত্যাবর্তিত হই এবং সেটা জীবনে মারণে আমরা গ্রহণ করে আমরা কৃতার্থ হই কাল এবং পরকালে আসুন আমাদের পৃথিবী বাংলার আয়োজনের সাথে থাকুন আরও জ্ঞান আলোচনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল আজকে এ পর্বের এখানেই সমাপ্তি সুবাহিকা শাহাদুম রহমাত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 আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ই হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর मान हलो ईश्वर सम्पर्नाश्वर केवित्र कुरुदी एक कारो मुखेक्षी नन लामद 6 कुरान हादिस तीन भागे एक भागे समान सत्य ईश्वर के যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হলো ওয়ালামেকুল্লাহ কুফান আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের उपासना करें ताकि सुराई खलास दिए जाते धर्म तत्व गोष्ठीपाथर बेसला मानवता समाधान